গত ক্লাসে আমরা যেটি আলোচনা করেছিলাম সে বিষয়টি ছিল মূলত আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল ফুতুর সেটা হলো দুর্বল সংকল্প বলা হয় তাকে বাংলায় দুর্বল সংকল্প কাকে বলা হয় সেই সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করেছি আর এই দুর্বল সংকল্পের চিকিৎসা কি হবে সেই বিষয় সম্পর্কে আমরা কিছু কথা आलोचना करू कथा बाकी आसलेमदार जीवन संकल्पे दुरबलता का कारण इमान एम एक शक्ति ज शि मानु सर्वस्थाय बाला मुसीबते विपदापदे कठिन अवस्थाय सर्वस्थाएं इमान मनोबल दिक्कत दृढ़ मनोबल क्यों চিত্তের দিক থেকে সে দৃঢ়চিত্তের অধিকারী হয়ে থাকে তার অন্তর হয় অত্যন্ত মজবুত শক্তিশালী কারণ যে আল্লাহ রব্বুল আলমিনকে সত্যিকার অর্থে একমাত্র রব হিসেবে বিশ্বাস করে সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলমীর প্রতি ইমান আনে সে আসলে দুনিয়ার কোনো শক্তিকে দুনিয়ার কাউকে ভয় করতে পারে না তার অন্তরের মধ্যে দুনিয়ার ভয় বা দুনিয়ার কোন শক্তির ভয় দুনিয়ার কোনো ক্ষমতাধরের ভয় অথবা দুনিয়ার কোনো শাসক বা শাসক গোষ্ঠীর ভয় তার অন্তরের মধ্যে একেবারেই সামান্য যেহেতু তার অন্তর পরিপূর্ণ হয়ে আছে আল্লাহ রব্বুল আলমের ভয় দিয়ে তো এজন্য জন্য তার সংকল্পের দুর্বলতা কখনো আসতে পারে না কিন্তু তারপরেও মানবীয় কারণেই সংকল্পের দুর্বলতা মানুষের মধ্যে আসে থাকে আসে এবং অনেককেই দেখা যায় যে মানবীয় কারণে সংকল্পের দিক থেকে দুর্বল হয় কিন্তু এই দুর্বলতা কাটানোর জন্য কি কি পদ্ধতি সেগুলো সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি আজকে যে বিষয়টি বা বইটি নিয়ে আমরা আলোচনা করব এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পয়েন্ট আকিদার উপর আমরা দীর্ঘদিন থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টেই আলোচনা করে আসছিলাম আজকের যে বিষয়টি সেটা হল আহানু শুনতল জামাতের আকিদার ক্ষেত্রে যে মূলনীতিগুলো রয়েছে যেই মূলনীতির উপর আহানু শুনতল জামাত মানে আক্রিদার ক্ষেত্রে প্রতিষ্ঠিত আমরা তো সবাই আলোচনা তুল জামাত দাবি করে যাচ্ছি কেউ নাম দিয়ে নিজেকে আলোচনা তল জামাত দাবি করছে কেউ নাম ছাড়াও দাবি করছে বিভিন্ন ধরনের নামে আলোচনাত জামাত আছে কিন্তু আসলেই তাদের উসুল কি উসুল কি আবার আপনারা হয়তো উসুল শুনলে মনে করবেন যে উসুল তো জানি আমরা ছয় উসুল হয়তো সেই ছয় উসুলের কথা বলবেন না ছয় উচুলের আলোচনা নয় এটি হচ্ছে মূলত উসুল হচ্ছে মূলনীতিকে বোঝায় আস বহু বছর হচ্ছে উসুল আরবি ভাষায় আর উসুল বলতে বোঝানো হয়ে থাকে মূলনীতিকে যেহেতু আহলোসূন্যতল জামাত শুধু দাবি করার নাম নয় আহলোসূন্যতল জামাত শুধু টাইটেল নাম দেওয়ার নাম নয় আহলো শূন্যতল জামাত শুধুমাত্র মানে বক্তব্যের কথা নাম নয় বা নিজের পরিচয় তুলে ধরার নাম নয় যে আমি আহলোচনতল জামাত মুখে বললাম এতটুকু হলেই যথেষ্ট না বরং কিছু মূলনীতি আছে যে মূলনীতিগুলোর অনুসরণের নামই হচ্ছে মূলত আহলুসুনুতল জামাতের অনুসরণ করা তো আকিদার ক্ষেত্রে তাদের কিছু গুরুত্বপূর্ণ মূলনীতিকে সংকলন করেছেন ড না সেরে আব্দুল করিম আল আখল এই বইটি খুব সংক্ষিপ্ত বই আপনারা হয়তো অনেকে পড়েছেন খুব সংক্ষিপ্ত বই হলেও আহলুসুনুতল জামাতের মৌলিক আকিদার যে মূলনীতিগুলো আছে এই বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে অত্যন্ত সংক্ষেপে তুলে ধরা হয়েছে ড নাসের আল আকল তিনি সৌদি আরবের যেই বিখ্যাত যে সমস্ত আকিদার উপর বড় বড় পণ্ডিত আছে তার মধ্যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পণ্ডিত যদিও সে শেখ বিনবাজ রহমতুল্লাহ আলাই অথবা শেখ মোহাম্মদ সালু সামিন রহমতুল্লাহ আলাই অথবা শেখ আব্দুল্লাহ মানি এবং এদের মতো মানে এ ধরনের পরিচিতি লাভ করতে পারেনি কিন্তু আকিদের উপর যে সমস্ত মানে প্রাজ্ঞ ব্যক্তিরা ভূতপত্তি লাভ করতে পেরেছে তাদের মধ্যে মানে শেখ আব্দুল রাজাক আব্দুল মোহসেন আলবাদর শেখ আব্দুল রাজাক আব্দুল মহাসেন আলবাদার মুদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং আকিদার উপর মহাপণ্ডিতের মধ্যে বড় পণ্ডিতের মধ্যে একজন তিনি শেখ আব্দুল মহাসেন আলবদর শেখ আব্দুল মোহসেন আলবদরও জীবিত আছেন এবং তিনি মসজিদ নবীতে দার্স দিয়ে থাকেন মসজিদ নবীতে আবু দাউদের দার্স সুনার নাসাই দার্স তিনি দিয়ে থাকেন তিনি অন্ধ এবং তিনি দুই বছর আমাকে পড়িয়েছেন দুই বছর সরাসরি তারও মানে ছাত্র আমি। কিন্তু আব্দুল আব্দুল রাজ্জাকের কাছে আমি পড়িনি আব্দুল রজ্জাক আমাদের ডিপার্টমেন্টের ওস্তাদ ছিলেন না তার ছেলে তার আব্বার কাছে আমি পড়েছি এবং আব্দুল রাজ্জাকের দার্সে আমরা বিভিন্ন সময় বসেছি মানে মসজিদের দার্সে বসতাম বা অন্যন্য দার্সে বসেছি কিন্তু সরাসরি আব্দুল রাজ্জাক ক্লাসে মানে শেখ আব্দুল রাজ্জাকের কাছে আমি পড়িনি আকিদার মদিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেখ মোহাম্মদ খলিফা তমিমই হচ্ছে সবচেয়ে মানে বড় পন্ডিত মোহাম্মদ খালিফা থামিম আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন অথবা শুনেন না যেহেতু এগুলো সাথে আপনাদের পরিচয় নেই কিছু মাসা পরিচয় আপনাদের এখানে তুলে ধরলাম আলোচনার মধ্যে যাতে আপনারা উপকৃত হতে পারেন তার অনেকগুলো গুরুত্বপূর্ণ লিখনই রয়েছে বিশেষ করে আসমা উ উপর তার অনেকগুলো গুরুত্বপূর্ণ সংকলন রয়েছে এবং এই বিষয়ের উপরে তিনি মূলত গবেষণা করে সর্বশেষ প্রফেসর ডিগ্রি লাভ করেছেন প্রফেসর হয়েছেন মদিনা বিশ্ববিদ্যালয় তিনি শেখ মোহাম্মদ খালিফা থামিম তিনি অনলাইন একটা ইউনিভার্সিটি অসম্ভবত চালু করেছেন এবং অনেক বড় জ্ঞানীদের মধ্যে একজন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তার মধ্যেই রিয়াদ বিশ্ববিদ্যালয় শেখ নাসের আব্দুল করিম আল আখাল তিনি আকিদার উপর তার অনেকগুলো গবেষণা রয়েছে একটি দুটি নিয়ে অনেকগুলো বই তার রয়েছে আকিদার উপর তিনি অনেকগুলো বই লিখেছেন রিয়াদ বিশ্ববিদ্যালয় এই প্রফেসর আকিদার মৌলিক যে একটি গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে ফিল আকিদাল ইসলামিয়া ইসলামী আকিদার ক্ষেত্রে কিছু পরিচ্ছেদ বা কিছু বিষয় আদি সেই এই নামে তার বইটি খুবই গুরুত্বপূর্ণ বই এবং সেটা আরো বিস্তারিত আরো এক্সপ্লেন করেছেন ওই বইয়ের মধ্যে আকিদার মৌলিক বিষয়গুলো কিন্তু এই বইটা এটার খুব সংক্ষিপ্ত বই এটা অল্প কিছু মানে বিষয় নিয়ে সংকলন করেছেন এটা হল মইমান উসুল নথি বলছি আমরা ফিল ক্ষেত্রে জামাতের মানে মূলনীতি সমূহের সংক্ষিপ্ত আলোচনা জামাতের যে মূলনীতিগুলো আছে সেগুলো ক্ষেত্রে মৌলিক কথাগুলো উল্লেখ করেছেন খুব কমই দলিলের উল্লেখ করেছেন দলিল ভিত্তিক বক্তব্য হলেও যেহেতু এটা বিস্তারিত আলোচনা নয় এই জন্য সেখানে দলিলগুলো তিনি তুলে ধরেননি তার আলোচনার মধ্যে আমরা অনেকে হয়তো মনে করি যে আমাকে অনেকে বলে যে শেখ নাচারাল আকল তো আমরা চিনি না তার বই আমরা বলবো কি জন্য মানে হয়তো শেখ মোহাম্মদ সাল বই হলে অনেকের আগ্রহ হয় যে শেখ বই পড়েছে কিন্তু আসলে তিনিও মানে শেখ বকর আবু মতো শেখ বকর আবু জাহেদের নাম শুনছেন আপনারা অনেকে শুনেছে অনেকে শুনে না কিন্তু তিনি মা মধ্যে একজন ছিলেন এবং অনেক বড় গবেষক ছিলেন আহ মারা গিয়েছেন রাহেমাহুল্লাহ তালা সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের একজন সদস্য ছিলেন শেখ বখর আবু শেখ নাসের ঠিক একই পরিচয়ের শেখ নাসির ঠিক একই পরিযায় কারণ শেখ মোহাম্মদ সালিনের মধ্যে একাধিকবার তার শেখ নাসের প্রশংসা আমরা শুনেছি এবং তিনি প্রশংসা করেছেন যে আকিদের উপর ধরনের গবেষণা রয়েছে এবং শহীদ আকিদা হারসন্তল জামাতের আকিদের উপর তিনি অনেকগুলো সংকলন করেছেন তো মধ্যে এটি হল তার সবচেয়ে বড় সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে ছোট সংকলন যে সংকলনটি আমরা আলোচনা নিয়ে এসেছি এই আলোচনায় এই সংকলনটি সবচেয়ে ছোট এই জন্য বলেছি যে এটি মানে সংক্ষিপ্ত এজন্য ছোট কিন্তু আসলে এখানে একেবারে আকিদার যত বিষয় আছে একটি বিষয়ের মধ্যে কিন্তু বাদ পড়ে নাই মানে এটা এমন আলোচনা যে খুবই ব্যাপক আলোচনা কিন্তু এটাকে সংক্ষেপ করেছেন তিনি শুধুমাত্র দলিল গুলো উল্লেখ করেননি আহ কিন্তু আলোচনা মাহাতের আকিদার যেই উসুলগুলো আছে মূর্নীতিগুলো আছে সেগুলো তুলে ধরেছেন প্রথমে শুরুতেই তিনি যে ভূমিকা দিয়েছেন ভূমিকার মধ্যে যে পয়েন্টটি নিয়ে এসেছেন সেই পয়েন্টটি হচ্ছে আকিদা সম্পর্কে কিছু কথা তিনি আলোচনা করেছেন আকিদা কাকে বলা হয় তাকে আকিদা বলতে কি বোঝায় আকিদার অর্থ কি এগুলো সম্পর্কে এগুলো আমাদের অনেকেরই জানা আছে এই আমি হয়তো এ বিষয়ে দীর্ঘ আলোচনা করব না আকিদা শব্দটাই মূলত আহ সরাসরি রসুল্লাহ সাল্লাহ উল্লিসের হাদিসের মধ্যে অথবা আল্লাহ সুবান তালা কোরআনের মধ্যে আকিদা শব্দটা উল্লেখ করে নেই মানে আমাদেরকে যে পরিভাষাগুলো দেওয়া হয়েছে ইসলামের মধ্যে সেই পরিভাষাগুলোর মধ্যে তৌহিদের কথা এসেছে সে পরিবার মধ্যে সুনার কথা এসেছে সেই পরিভাষাগুলোর মধ্যে ইমানের কথা এসেছে মানে এই ধরনের বক্তব্য গুলো এসেছে কিন্তু মানে এই নামে আসেনি নামে আসেনি কিন্তু না আসলেও এটি গহিত বিষয় নয় মানে আকিদা শব্দটা ব্যবহার করা গর্হিত বিষয় নয় আকিদা বলতে বুঝা বোঝানো হয় যেটা সেটা হচ্ছে কোন একটা ব্যক্তি মানে কোন একটা ব্যক্তি তার অন্তরের থেকে কোন একটা বিষয়ে যে ধারণা পোষণ করে থাকে বা যে বদ্ধমূল ধারণা তার অন্তর মধ্যে পোষণ করে থাকে এই বদ্ধমূল ধারণাটাকে আকিদা বলা হয়ে থাকে কারণ প্রত্যেকটা ব্যক্তির একটা ধারণ মানে অন্তরের একটা অবস্থান আছে ধারণা রয়েছে অন্তরের যে বদ্ধমূল ধারণা রয়েছে এই বদ্ধমূল ধারণাটাই মূলত আকিদা এবং এই দিক থেকে মূলত আকিদাটা অন্তরের সাথে রিলেটেড বিষয় আকিদাটা অন্তরের সাথে রিলেটেড বিষয় কিন্তু ইসলামী আকিদা আমরা আরো সামনে আলোচনার মধ্যে বলবো ইসলামী আকিদা শুধু অন্তরের সাথে রিলেটেড বিষয় নয় ইসলামী আকিদা অন্তর এবং অন্যান্য যে কাজ আছে মানে আমল যেগুলো আছে আমলের সাথে রিলেটেড বিষয় এজন্য মূলত সালফে সালেহীন আকিদা শব্দটি মানে আকিদা শব্দটি মানে সরাসরি মানে ইসলামী আকিদার জন্য ব্যবহার করেছেন খুব কম খুব কম ব্যবহার করেছেন যদি এ বিষয়ে অনেকগুলো কিতাব পরবর্তী সময়ে রচিত হয়েছে মানে এই বিষয়ে অনেকগুলো কিতাবই পরবর্তী সময় হয়েছে যে আকিদা রয়েছে সে আকিদাগুলো তুলে ধরা হয়েছে তো এখান থেকে বুঝে যাচ্ছে যে মূলত সালফেস আলহিনের মধ্যেও মানে পূর্ববর্তীদের মধ্যেও অনেকেই আকিদা শব্দ ব্যবহার করেছেন তবে আকিদার শব্দটি সরাসরি আমি বলেছি যে মধ্যে আসেনি এইভাবে এই অর্থে মানে আকিদা বলতে যেটাকে দিক থেকে মূলত দুইটি প্রথম হচ্ছে মানে আকিদা শব্দ আকা যা ইয়া আকেদু আকা ইয়া আকেদু হচ্ছে কোন একটা জিনিসকে মানে আর পেছানো মানে বাধা পেঁচানো বাধা মানে কোন একটা জিনিসকে বাধা বেঁচানো ইত্যাদি অর্থ থেকে আকিদা শব্দটা ব্যবহার হয়েছে আকাদা ইয়া থেকে আকিদা মানে কোন একটা জিনিসকে বেঁচানো হয় হয়েছে, বা বাধা হয়েছে এমন বোঝায় যেহেতু কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যেই মানে ধারণাটুকু যেই চিন্তাটুকু বা যেই চেতনাটুকু মানে তার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়েছে এই বদ্ধমূল হওয়াটাই মূলত আকিদাকে বুঝায় এই জন্য আকিদা শব্দটা পেছানো এই শব্দ থেকে মানে আক শব্দ থেকে মানে রব শব্দ থেকে বাধা অর্থ থেকে ব্যবহার করা হয়েছে আবার আকিদা শব্দটা কেউ কেউ বলেছেন ধরো আকিদা শব্দ আকাদা ইয়া আকিদু আক ইদা থাম্মা যদি কখনো কোনো কাজকে সম্পন্ন করা হয় কমপ্লিট করা হয় তখন আকিদা শব্দ বুঝায় ইমানদারগুন তোমরা তোমাদের চুক্তি সমূহ পরিপূর্ণ করে আদায় করো তাহলে এখানে আক ওখুদ আখদের জমা বহু বস ওদের অর্থ হচ্ছে মানে চুক্তিসমূহ। সেখান থেকে আকুদ থেকে আকিদা শব্দটা এসেছে চুক্তি থেকে যেহেতু মূলত অন্তরের এই বিশ্বাস এমন একটা চুক্তি যে এই চুক্তির মাধ্যমে মূলত আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সাথে অথবা সে মানে এই কমিটমেন্ট আদায়ের জন্য সে চুক্তিবদ্ধ হচ্ছে মূলত তার যে বিশ্বাস আছে তার যে চিন্তাধারা আছে এগুলো যার প্রতি বিশ্বাস করেন তার সাথে সে কমিটমেন্টবদ্ধ হচ্ছে আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলমের প্রতি মানে বিশ্বাস করে থাকি ইমান এনে থাকি বিশ্বাস এই এজন্য এটাকে আকিদা হিসেবে নামকরণ করা হয়েছে যাই হোক না কেন আকিদা মানে অনেকগুলো প্রয়োগ রয়েছে মানে এটি দুইটি কথা বললাম আর অনেকগুলো প্রয়োগ রয়েছে তবে মানে আকিদার সংজ্ঞার মধ্যে শেখ যে কথাটুকু বলেছেন সেটা হল আল ইমান ইমান শব্দটা ব্যবহার না করলেই উত্তম হতো তিনি শেখ নাসের এখানে ইমান শব্দটা ব্যবহার করেছেন ইমান শব্দটা মূলত ইসলামের পরিভাষা ইসলামের পরিভাষা কিন্তু আমরা যখন আকিদা সম্পর্কে কমন আলোচনা করব তখন আকিদা মানে মুসলমানের আকিদা হতে পারে অমুসলিমের আকিদা হতে পারে আকিদা তো সবার জন্য কমন ঠিক না সুতরাং ইমান শব্দটা ব্যবহার না করে এখানে শব্দ ব্যবহার করলে এটা বিশুদ্ধ হতো দৃঢ় বিশ্বাস পোষণ করা কোন বিষয় সম্পর্কে এমনি ভাবে যাতে ওই বিশ্বাস পোষণকারীর কাছে সামান্যতম কোন সন্দেহ সংশয়ের অবকাশ না থাকে মানে এমন দৃঢ় বিশ্বাস পোষণ করা নামই হচ্ছে মূলত আকিদা এটাকে আকিদা বলেছেন তিনি আমি এক কথাই বলে দিয়েছি এক কথা মূলত আকিদা মানে অন্তরের মধ্যে কোনো বদ্ধমূল ধারণা যে বদ্ধমূল ধারণার উপর ভিত্তি করে মানুষ তার কাজ অথবা কথা অথবা কোনো বক্তব্য অথবা কোন ধরনের মানে দৃষ্টিভঙ্গি সে মানে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে থাকে এটাই মূলত আকিদা এটাই মূলত আকিদা কিন্তু এটাকে যখন আমরা ইসলামী আকিদার দিকে নিয়ে আসব। মানে এটা হল আকিদা সকলের জন্য আকিদাতুল মুমিন আকিদাতুল কাফের কোন ব্যক্তির আকিদা তার অন্তর্মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে এবং সে মনে করে যে সে গির্জায় গিয়ে খ্রিস্টান গির্জায় গিয়ে অথবা হিন্দু ব্যক্তি তার তারাসনালয়ে গিয়ে সে যে সেখানে ইবাদত করতেছে তার একটা তারা আছে না তার অন্তর মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে যে সে এখানে যদি উপাসনা করে তাহলে সে কি হবে তাকে অবশ্যই আহ হয়তো কোনো দিক থেকে সে মুক্তি পাবে অথবা সে মনে করে যে এই মূর্তির কাছে যদি সে প্রার্থনা করে তাহলে সে মূর্তি তাকে মুক্তি দান করতে পারবে ইত্যাদি ধারণা রয়েছে খ্রিস্টানদের ধারণা হয়েছে যে তারা যদি রবিবার এসে গীত যায় পূজা করে থাকে মানে তারা ধারণা করেছে এখানে তাদের গুণাসম মাফ হবে তাদের কল্যাণ হবে ইত্যাদি ধারণা করে থাকে তাদের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করবে ইত্যাদি যেমনি ভাবে আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে যখন ইবাদত করে থাকি জুমার দিন যখন সরাত জুমা আদায় করে থাকে আমরা এতকাদ করে থাকে যে এর মধ্যে ফজিরত রয়েছে সব রয়েছে ঠিক একই এতকাদ মূলত সমস্ত মানুষই এটাকাদের ভিত্তিতে কাজ করে থাকে কি পৃথিবীতে কোনো মানুষ একজন মানুষও নেই পৃথিবীতে যে এতে ছাড়া মানে একটা বদ্ধমূল ধারণা অন্তরের মধ্যে পোষণ করা ছাড়া কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করে থাকে মানে আপনি এখন রাস্তায় হেঁটে যাচ্ছেন যেখানে যাচ্ছেন আপনার একটা উদ্দেশ্য আছে অবশ্যই আপনার অন্তর একটা মানে টার্গেট আছে একটা কমিটমেন্ট আছে যে আপনি কেন যাচ্ছেন কোথায় যাচ্ছেন কি কাজ করতে যাচ্ছেন এইটাই হচ্ছে মূলত আকিদা এটাই হচ্ছে তো এই যদি ইসলামের সাথে রিলেট করা হয় এটাকে সম্পর্কিত করা হয় ইসলামের সাথে এটাকে সম্পৃক্ত করা হয় তাহলে এটি ইসলামী আকিদা বলা হবে এটাকে ইসলামী আকিদা বলা হবে ইসলামী আকিদা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ধীর ইমান পোষণ করা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ধীর ইমান পোষণ করা ও তৌহিদি এবং আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে তৌহিদ আমাদের উপর ওয়াজিব হয়েছে সেই তৌহিদ প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ দৃঢ় ইমান পোষণ করা ওয়া তাহ এবং আল্লাহ তালার আনুভূত্যের প্রতি ওবে মালা ইকাতিহী এবং তার ফেরেশাদের প্রতি ও কুতুবিহী তার কিতাবের প্রতি ও রুসুলিহী এবং তার রসুলদের প্রতি ওয়াল ইয় আখের এবং আখেরাতের প্রতি ওয়াল কাদের মাধ্যমে এই সব কিছুর প্রতি বিশ্বাস করা এবং সমস্ত মূলনীতির উপর ইয়াতান সেগুলো জ্ঞানগত দিক থেকে হোক অথবা আমলি দিক থেকে হোক মানে হোক অথবা আমার এই দিক থেকে হোক প্রত্যেকটি বিষয়কে মানে রূপে দৃঢ় ইমানের সাথে মেনে নেয়ার নামে হচ্ছে মূলত ইসলামী আকিদা অর্থাৎ ইসলামী আকিদার যে সংজ্ঞা শেখ দত্তুর নাসের মানে আব্দুল খেলিম আল আকল তার কিতাবের এই কিতাবের মধ্যে দিয়েছেন এটা এত এলোবরেটলি মানে এত দীর্ঘ করেছেন যে মানে সব কথাই একসাথে উল্লেখ করে দিয়েছেন মানে আর সামান্যতম কিছু বাকি রাখেন নাই সব বিষয়কে সংজ্ঞার মধ্যে উল্লেখ করে দিয়েছেন মূলত এটি মানে সংজ্ঞার মধ্যে এত বিস্তারিত আলোচনা করার মানে প্রয়োজন নেই এতটুকুই যথেষ্ট যে মানে এই ইমানুল্লাহাম যে আল্লাহ হর্বুল আলমিনের প্রতি এবং রাসুলছেন এই সব কিছুর দরকার নেই যদি রাসুল্লাহ সাল্লাহাম যা কিছু নিয়ে এসেছেন এটা বলা হয়ে যায় তাহলে এর মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত হয়ে যাবে সব মধ্যে ইনক্লুড হয়ে যাবে এটাই হচ্ছে ইসলামী আকিদা সুতরাং ইসলামী আকিদা এর ক্ষেত্রে সালফে সালেহিনের আলোচনা তোল জামাতের যে আহ মানে মূলনীতি রয়েছে প্রথমে আমরা আকিদা সম্পর্কে জানতে পারলাম প্রসঙ্গত আমি এখানে দুটি কথা আপনাদের সামনে আলোচনা করবো এক নম্বর কথা হচ্ছে এই জ্ঞানটা মানে তৌহিদের এই মৌলিক বিষয়কে আকিদা হিসেবে সালফে সালেহীনরা প্রথমে নামকরণ করেননি প্রথমে এই বিষয়ের উপর যে কিতাবগুলো রচিত হয়েছে এই বিষয়গুলোর উপর এটাকে কিতাব তৌহিদ হিসেবে বা তৌহিদ হিসেবে উল্লেখ করা হতো এর নাম হতো কিতাব উত্তৌহিদ অথবা কিতাব সূন্য সর্বপ্রথম ইমাম মাহমুদ রামুল রহমতুল্লাহ লিখেছেন আর সুন দ্বারা বোঝানো হতো আকিদার কিতাব গুলোকে আকিদার যতগুলো রচিত হয়েছে সবগুলো কিতাব কিতাব পরিচিতি লাভ করেছে কিতাব সূন্য মানে সূন্যাস হিসেবে আর শূন্য বলতে আকিদার বিষয়কে বোঝানো হতো কেন সূন্য বলতে আকিদা হিসেবে বোঝানো হতো যেহেতু সূন্যার বিপরীতে আলবেদা আয় শব্দটা রয়েছে কোন শব্দ রয়েছে বেদা বেদায় পন্থী যারা রয়েছে তারা যেহেতু আকিদার ক্ষেত্রে পদ ভ্রষ্ট বা বিভ্রান্ত ছিল এই জন্য তাদের বিশুদ্ধ আকিদাকে বুঝানোর জন্য শুধুমাত্র শব্দ ব্যবহার করত শুধুমাত্র কোন শব্দ ব্যবহার করত সুন শব্দ ব্যবহার করত যেহেতু তারা সুন্নায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে দিক নির্দেশনা করেছেন যেভাবে আমাদেরকে মানে যে দৃঢ় মানে ইমান পোষণ করতে বলেছেন ঠিক সেইভাবেই তারা ইমান পোষণ করত এবং তাদের ইমানের বিষয়গুলো ইমানিয়াতের বিষয়গুলো বিশ্বাস এবং ইমানের বিষয়গুলোকে তারা শুধুমাত্র শূন্যার উপর কি করেছেন সীমাবদ্ধ করেছেন এই তারা এটাকে শূন্য হিসেবে নামকরণ করেছেন এই সূন্যার উপর অনেকগুলো কিতাব অনেক অনেকে লিখেছেন ইমাম আহমেদ নাম্বর রহমতুল্লাহ থেকে শুরু করে এর পরবর্তী সময়ে এই সূন্যার উপর অনেকগুলো কিতাব লিখা হয়েছে শুধুমাত্র কিতাব সূন্য হিসেবে এবং এই সময়ের পরে একদল লোক কিতাব লিখেছেন কিতাব উত্তহিত আর কিতাব উ তৌহিদ ইমাম বুখারী রহমতুল্লাহ লিখেছেন তার একটা অধ্যায় করেছেন এই অধ্যায়ের নাম দিয়েছেন কিতাব উ মানে এখানে আকিদার যে মৌলিক বিষয়গুলো আছে তৌহিদের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো উল্লেখ করেছেন তৌহিদ হচ্ছে মধ্যে। এমন একটি বিষয় যে বিষয়ের উপর আলহি জমি আকিদা যে বিষয়ের উপর মাসা ইনুল আকিদা আকিদার সমস্ত মাস আলা যে বিষয়ের উপর কি হচ্ছে আবর্তিত হচ্ছে তৌহিদ কেন্দ্র করেই মূলত আকিদার কিতাবের মানে এই বিষয়ের নাম দিয়েছেন এই সাবজেক্টের নাম দিয়েছেন তৌহিদ হিসেবে এই সাবজেক্টের নামে দিয়েছেন কি তৌহিদ হিসেবে এর উপর কিতাব লিখেছেন কিতাব লিখেছেন ইমাম বোখার রহমতুল্লাহ লিখেছেন কিতাব তৌহিদ লিখেছেন রহমতুল্লাহ আলাই কিতাব তৌহিদ লিখেছেন কেমন তারপরে একেবারে সর্বশেষ কিতাবু তৌহিদ এ বিষয়ের উপর শেখ মোহাম্মদ এমন আব্দুল রাহাব রহমতুল্লাহ আলাই একটি গুরুত্বপূর্ণ সংকলন লিখেছেন যেটা কিতাব তৌহিদ হিসেবে পরিচিত আমাদের কাছে আমরা অনেকেই জানি আহ এবং এর আগেও অনেকে লিখেছেন কিতাব তৌহিদ হিসেবে এবং তৌহিদ এটি মূলত শূন্য মাধ্যমে সাব্যস্ত হয়েছে তৌহিদ শব্দটা শুননার মাধ্যমে সাব্যস্ত হয়েছে এবং তৌহিদের দিক নির্দেশনা সরাসরি কোরআনে করিম আল্লাহ আলামের বক্তব্যের মাধ্যমে ইননামা ইলাহু তোমাদের প্রতিপালক তোমাদের ইলাহ তোমাদের মাবুদ একমাত্র এক আল্লাহ এক ইলা তোমাদের ইলা হচ্ছেন একমাত্র ইলা তিনি হচ্ছেন আল্লাহ সুতরাং এই আয়াতের মাধ্যমে মূলত তৌহিদের দিকে ইঙ্গিত করা হচ্ছে যেমন আল্লাহ সুবাহ যেখানে ইঙ্গিত করতেছেন কিসের দিকে আপনি বলুন আল্লাহ রাব্বুল আলমিন একক অদ্দ্বিতীয় তৌহিদের দিকে ইঙ্গিত করা হয়েছে কৃষির দিকে ইঙ্গিত করা হচ্ছে তৌহিদের দিকে ইঙ্গিত করা হচ্ছে কোরআনে করিমের মধ্যে মূলত তৌহিদ শব্দটা মানে সরাসরি এই তৌহিদ শব্দটা ব্যবহার না হলেও কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবান উতলা তৌহিদের উচ্চারণ সরাসরি করেছেন ওয়াহেদ শব্দ ব্যবহার করেছেন আহাদ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলমীর জন্য এবং কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আইবাদুদ শব্দটাকে তৌহিদর অর্থে ব্যবহার করেছেন যেটা আল্লাহ সুবানির মধ্যে আপনার জানেন যে তারা তৌহিদকে প্রতিষ্ঠা করবে তৌহিদকে বাস্তবায়ন করবে সুতরাং এখানে তৌহিদের ইঙ্গিত রয়েছে একজন লোক ধারণা করে থাকে বা এটা বলে থাকে তাদের বক্তব্য আসছে অনেকে বলেন যে আপনারা তৌহিদে আপনি কথা বলছেন কোরআন এবং হাদিসের মধ্যে তৌহদের কথা দেখি না সুতরাং এটা তো তৌহিদের কথা বলাটাই তো একটা বেদার এটা বলাটাই তো যায়নি মানে কোরআন এবং হাদিসের মধ্যে মূলত প্রত্যেকটা শব্দ শব্দ হুব মানে আমি যেভাবে ব্যবহার করবো সেভাবে আসতে হবে এটা বাধ্যতামূলক নয় কোরআন এবং হাদিসের মধ্যে শব্দ শব্দ আসতে হবে এটা বাধ্যতামূলক নয় যেখানে আল্লাহ রব্বুল আলমিন ইলাহুল ওয়াহেদ বলেছেন যেখানে আল্লাহ রব্বুল আলমিন শির্কের বিরুদ্ধে বলেছেন শিরকের বিপরীতিতে হয়েছে তৌহিদ যেখানে আল্লাহ সুবাহুল হু আল্লাহ আহাদ শব্দ ব্যবহার করেছেন এটাই তো বক্তব্য সুতরাং আবার ভিন্ন করে তৌহিদ শব্দটাই ব্যবহার করতে হবে এটা আসলে খুব বেশি অপরিহার্য বিষয় নয় খুব বেশি অপরিহার্য বিষয় নয় তারপরে জবাল রাতেরাম বলেছেন সর্বপ্রথম তুমি তাদেরকে এমন কাজের দিকে আহ্বান করবে সেটা হচ্ছে তারা আল্লাহের স্বীকৃতি দিবে এখানে একেবারে কি শব্দটা এসেছে গর্হিত মনে করা অথবা তৌহিদ শব্দ ব্যবহার করলে এটাকে মানে বেদাত মনে করা এটা আরেকটা বেদাত চিন্তাধারা এবং এটি এই জন্য যে মানে অনেকে মনে করে থাকেন যে কেউ যদি যখন কোরআন এবং হাদিসের বক্তব্য দিয়ে থাকেন তখন তিনি যদি কোরআন এবং হাদিসের এই বক্তব্যটা মানে মানুষের সামনে তুলে ধরেন তখন তাকে যদি কোন একটা প্রশ্ন করে কোন একটা জটিল একটা মানে উপস্থাপনা করে মানে তাকে আটকানো যায় তাহলে তার বক্তব্যটা মানুষের কাছে মানে গ্রহণযোগ্যতা হারিয়ে যাবে বিশ্বস্ততা হারিয়ে যাবে মনে করবে যে না উনি তো আসলে মানে ভালো করে যেগুলো বলতেছেন এগুলো সম্পর্কে উনার ধারণাই নেই মানে এই জন্য বলে যে তৌহিদ সম্পর্কে বলতেছেন তৌহিদের কথা তো কোরআনেও নেই হাদিসও নেই যারা সত্যিকার অর্থে মানে ইমান এবং তৌহিদের পরিপন্থী তাদের টার্গেট হচ্ছে এই মাধ্যমে তৌহিদের মৌলিক যে আলোচনা রয়েছে এই আলোচনাটা বন্ধ করে দেয় আস্তে করে আলোচনাটা বন্ধ করে দেয় যে আলোচনা করার দরকার নেই অনেকে মনে যে তহীদের আলোচনা এগুলো কেন আলোচনা করে সমনষ্ট করতেছেন আর মৌলিক সমস্যা যেগুলো রয়ে গিয়েছে রাষ্ট্রীয় সমস্যা রয়ে গিয়েছে সরকারের সমস্যা রয়ে গিয়েছে সেগুলো আলোচনা না করে আপনি কি তৌহিদ তৌহিদের কথা আলোচনা করেন সাইফুল্লাহ ভাই সবসময় আপনাকে দেখেছে খুটিনাটি বিষয় আলোচনা করে তাহলে বললাম যে খুটিনাটি বিষয় কোনটা সেটা কুটিনাটি বিষয় আমি বললাম যে বিষয়ে খুটি নাটি হয় এই পৃথিবীতে আর কোনো বিষয় বিষয় হতে পারবে না আল্লাহ তালার ওয়াহানি বিষয় আল্লাহ তালার তৌহিদের বিষয় একত্রবাদের বিষয় যদি এই বিষয়টি যদি খুটিনাটি বিষয় হয় তাহলে এই পৃথিবীতে আর বিষয় মৌলিক বিষয় নেই সবগুলো খুটি বিষয় সবগুলো বাজে বিষয় ফালতু বিষয় তৌহিদের বিষয় হচ্ছে মূলত মৌলিক বিষয় তৌহিদের উপর টিকে আছে গোটা পৃথিবী সৃষ্টি জগৎ আর সেখানে তৌহিদের বিষয়ে আলোচনা না করে মানে এটাকে মনে করা হচ্ছে আমি বললাম যে এটাকে নাম দিয়েছে কেউ কেউ কিতাব নাম দিয়েছে কেউ কেউ নাম দিয়েছে আবার কেউ কেউ কিতাবুল ইমান নাম দিয়েছে ইসলাম এই কিতাব লিখেছেন এর নাম দিয়েছেন কিতাবুল যেহেতু ইমানে ইমানের মৌলিক বিষয়গুলো এর সাথে জড়িত এজন্য জন্য ইমানটা হচ্ছে মৌলিক বিষয়টাকে নাম দিয়ে এই নামকরণ করেছে যে যে এটাকে নামকরণ কিন্তু যারা আছে তারা কিন্তু সবটাকে মৌলিক বিষয়কে মানে তৌহিদ হিসেবে চিহ্নিত করেছেন মৌলিক বিষয়টাকে কোটা হিসেবে চিহ্নিত করেছেন তৌহিদ হিসেবে চিহ্নিত করেছেন যে নামেই তাদেরকে যেটাই দেয়া হোক না কেন কিন্তু শূন্যার পরিপন্থী যারা আছে যারা সূন্যার পরিপন্থী রয়েছে তারা সেটাকে না দিয়ে বরং এর নাম দিয়েছে আকায়ের নাম দিয়েছে আকায়েদ নাম দিয়েছে। সময়ে তারা যতগুলো কিতাব রচনা করেছে প্রত্যেকটি কিতাবের মানে শিরোনাম হচ্ছে আকায়দের উপর প্রত্যেকটি কিতাবের শিরোনাম কি আকায়দের উপর যেহেতু এর মধ্যে তারা মানে আকিদা নাম দিয়ে এর মধ্যে দুইটি মানে দুই বা তিনটি মানে বিষয়কে যোগ করেছে যেগুলো ইসলামের সাথে অথবা তৌহিদের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই বরং তৌহিদের পরিপন্থী সুননার সাথে কোনো সম্পর্ক নেই বরং সুননার পরিপন্থী এক নম্বর যে বিষয়টি এর মধ্যে সম্পৃক্ত করেছে সংযুক্ত করেছে সেটা হচ্ছে ফালসাফা ফালসাফা হচ্ছে ফিরোসফি দর্শন মানে এর মধ্যে তারা দর্শনকে ঢুকে দিয়েছে মূলত তৌহিদের সাথে সুননার সাথে ইমানের সাথে দর্শনের কোন ধরনের সামান্যতম কোনো সম্পর্ক নেই আমি আমাদের এই দেশের বাংলাদেশের একজন গ্রেট আলেম বড় আলেমকে মানে বলতে শুনেছি যে মানে দর্শনটা হচ্ছে মৌলিক ইমানের মূল কথা দর্শনটা হচ্ছে ইমানের মূল কথা মানে এত বড় আলেম যে বাংলাদেশে মানে মানে এর বড় আলেম মানে আপনার হয়তো মনে করবে যে নাই বাংলাদেশে অনেকে বলবে যে এত বড় আলেম নাই বুঝেছে তিনি কোথায় কোথায় দর্শন নিয়ে আসেন কোথায় কোথায় দর্শন নিয়ে আসেন দর্শন দিয়ে মানুষদেরকে বুঝার চেষ্টা করেন আমি বলবো দর্শন হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বলতম বক্তব্য এই পৃথিবীর মধ্যে এই চেয়ে দুর্বলতম বক্তব্য আর নেই এই কারণে দার্শনিকরা জীবনে কখনো কোন দার্শনিক আরেক দার্শনিক বক্তব্যের সাথে মানে কোনো সময় ঐক্যমতে পারেন পারেননি কোন দার্শনিক দর্শনের ক্ষেত্রে কোন বিষয়ের উপর কোন একটি বিষয়ের উপর ঐক্যমত্যে পৌঁছতে পারেননি একটি বিষয় নিচক একটি বিষয়ের এটাই প্রমাণ করে যে মূলত দর্শন হচ্ছে আর দার্শনিক যাদের কাছে পুঁজি যাদের কাছে কম তারাই হচ্ছে দার্শনিক কারণ হলো মানে পুঁজি কম নিয়ে ব্যবসা যারা করে তারাই দার্শনিক হতে পারে কারণ মাথা ঘামিয়ে মাথা আপনি ঘরে মধ্যে বসে নিজস্ব প্রকোষ্ঠে ঘরের মধ্যে একটা রুমের মধ্যে বসে দরজা জানলা বন্ধ করে কেমন চিন্তা গবেষণা করে একটা বই লিখে ফেললেন কারোর সাথে আলাপও করলেন আপনার মাথায় যা ধরলো এর উপরে আপনি একটা বই লিখে ফেললেন এটা আপনার একটা দর্শন এটা আপনার একটা দর্শন একটা বই লিখলেন এবং এই বইটা দেখবেন যে মানুষ যদি আপনার এক দল ভক্ত তৈরি হয়ে যায় মানে তাহলে দেখবেন যে এই ভক্তারা মনে করবে যে এটা মানে দার্শনিক অমুকের লিখা যেমন দার্শনিক শামসুল হক না শামসুল হকের লিখা কারো কোন পুচিত নেই এখানে কিন্তু যদি কোরআন এবং হাদিস এবং তৌহিদের মানে উপর আলোচনা করতে হয় কোরআন এবং হাদিসের কাছে যেতে হয় তাহলে তাকে আগে কাটাঘাটি করতে হবে কোরআন কাছে যেতে হবে আগে হাদিসের কাছে যেতে হবে তাকে আগে পুঁজি কালেকশন করতে হবে আগে তাকে সঞ্চয় করতে হবে নুকুল আনতে হবে সলফেস আলহিনের কাছে যেতে হবে সালাফরাই বিষয়ে কি বক্তব্য দিয়েছেন যারা কোরআন এবং হাদিস বুঝেছেন তারা আসলে কিভাবে বুঝেছেন এই হাদিসটার অর্থ কি সলফেস আলহিন এই হাদিসের কি অর্থ করেছেন এই সব কিছু কাঁটাঘাটি করতে করতে দেখবে যে আপনি এক রাতে বসে দুইটা বই লিখতে পারতেন সেখানে দশ রাতে বসেও একটা বই লিখতে পারত কারণ আপনার পুঁজি কারেকশন করতে কষ্ট হচ্ছে সুতরাং দার্শনিকদের পুঁজি দরকার হয় না সবচেয়ে কম পুঁজির কাজ হচ্ছে দার্শন দর্শন সেটা হল একটা চিন্তা করলো মাথার মধ্যে এই চিন্তাটাই কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে দর্শন তার মাথার মধ্যে যতটুকু তিনি চিন্তা করেছেন এটাই হচ্ছে তার কাছে সবচেয়ে বড় পুঁজি কিন্তু কোরআন এবং হাদিসের বক্তব্য হলে এভাবে সম্ভব নয় কোরআন এবং হাদিসের বক্তব্য হলে অবশ্যই তাকে কি করতে হবে কোরআন এবং হাদিস আগে কালেকশন করতে হবে তাকে কোরআন এবং হাদিসের হাদিসে সমৃদ্ধ হতে হবে এজন্য জন্য যারা পরবর্তী সময় আকায়দের উপর লিখেছে আকিদের উপর লিখেছে তারা মানে হাজার রকমের দর্শনকে আকিদার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আকিদার মধ্যে তারা অন্তর্ভুক্ত করে দিয়েছে ফলে আকিদাটুকু আর সূন্য নেই সরফেস আলহীন যেটাকে সূন্য হিসেবে দিয়েছেন সূন্যার মধ্যে কি কোথাও দর্শন আছে কিনা আপনারা কি মনে করেন না আপনারা দর্শন আমি এই জন্যে দর্শন পরিপন্থী বলছি যেহেতু আল্লাহ সোবানা বলেছেন যা কিছু বলেছেন সবকিছু কিনা অহির মধ্যে কোথাও দর্শনের কোন অবকাশ আছে কারো কোনো ইস্তেহাদের চিন্তার কারো কোনো মাথা ঘামানোর কোনো বিষয় আছে কিনা এর মধ্যে ওহির মধ্যে না ওহি হচ্ছে ঠিক যেভাবে বলা হয়েছে সেভাবে মেনে নিয়ে আনা হয়েছে ওহি সুতরাং সেভাবে মেনে নিতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনাকে যেভাবে করতে বলা হয়েছে যেভাবে আপনাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক সেভাবে মেনে নিয়ে আনা হয়েছে ওহি সুতরাং শূন্যার মধ্যে কোনো মানে দর্শনের সামান্যতম কোনো অংশ নেই অনুরূপভাবে তাহিদের মধ্যে আসুন যারা এই বিষয়কে আকিদার এই মৌলিক বিষয়কে তৌহিদ হিসেবে নামকরণ করেছেন তৌহিদের মধ্যে সামান্যতম কোন সুযোগ আছে কিনা মানে দর্শনের বলেন তো তৌহিদ এমন একটি বিষয় যেটি আল্লাহ হাব্বুল আলমিনের জাতের সাথে সম্পৃক্ত বিষয় সত্তার সাথে সম্পৃক্ত বিষয় এবং আল্লাহ হাব্বুল আলমিনের অন্যতম সেফাতের মধ্যে একটি সিফাত হচ্ছে আল্লাহ আহান আল্লাহ রব্বুল আলমিন ওয়াহেদ তিনি একক অদ্বিতীয় ল্যা শরিক আল্লাহ তার শরিক নেই এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের অন্যতম একটা গুণাবলীগুলো অন্তর্ভুক্ত ঠিক না সুতরাং এর মধ্যে কোন ধরনের দর্শনের সামান্যতম অবকাশ আছে কিনা সামান্যতম কোনো চিন্তা নেই অনুরূপাবে আল ইমান যিনি বলেছে যে ইমানের বিষয়গুলো মূলত দর্শন একেবারে বিভ্রান্ত কথা ইমানের একটি বিষয়েও মানুষ যদি জানত যে এর প্রকৃত তথ্য হচ্ছে এই তাহলে আর ইমানের প্রয়োজন হতো না যেমন এটার নাম হচ্ছে মানে এটাকে বলা হয় যে কি মোবাইল এখন মোবাইল যদি এটা আমরা জানি এবং এর নাম টাম এর পরিচয় সব কিছু যদি আমার জানা থাকে তাহলে আমি এটাকে আপনি এটাকে বিশ্বাস করেন এটা মোবাইল দরকার আছে কিনা আপনি ইমান আনেন এটার উপর এটা মোবাইল কোন দরকার তো নেই দুনিয়ার কোন জিনিসের উপর ইমান আনতে আমাদেরকে এই জন্য বলা হয়নি যেহেতু দুনিয়ার প্রত্যেকটি জিনিস আমাদের কাছে দৃশ্যমান প্রত্যেকটি জিনিস আমরা দেখছি প্রত্যেকটি জিনিস আমাদের কাছে একেবারে স্পষ্ট প্রত্যেকটা জিনিস আমাদের কাছে স্পষ্ট এই জন্য আমাদের সেখানে ইমানের প্রশ্ন নেই বুঝতে পারছে কিনা সেখানে ইমানের বিষয় আসে না কিন্তু যেগুলো সম্পর্কে সংবাদ দিয়েছেন এবং যেগুলো নবীদের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে যেগুলোর কাছে আমাদের সরাসরি পৌঁছার নলেজের কোন সূত্র নেই নলেজের কোনো কি নেই সুযোগ নেই এই সমস্ত বিষয়গুলো হচ্ছে ইমানের সাথে সম্পৃক্ত বিষয় এগুলো দর্শনের মাধ্যমে আদৌ আবিষ্কার করার কোনো সুযোগ নেই সুতরাং যারা আকে আকায়দের মধ্যে দর্শনকে নিয়ে এসেছেন তারা মূলত এই তিনটি তৌহিদর পরিপন্থী সুনার পরিপন্থী অনুরূপভাবে ইমানের পরিপন্থী কিতাবল ইমানের পরিপন্থী এগুলো ইমানের সাথে সম্পৃক্ত নয় এটা হল প্রথম ফলসাফা দর্শনকে নিয়ে আসছে দ্বিতীয় নম্বর আকায়দের মধ্যে আরেকটি বিষয় নিয়ে আসে এই দর্শনকে নিয়ে আসছেন যে শুধু তাই নয় মানে দর্শন যদি নিজস্ব দর্শন নিয়ে আসতে কোনো আপত্তি ছিল না দেখবেন এই আকায়দের বইগুলোর মধ্যে শুধু মানে নিজস্ব দর্শন নিয়ে আসে নাই বরং গ্রিক দর্শন তারপরে ইন্ডিয়ান দর্শন মানে হাজার রকমের ফিলোসফি নিয়ে এসে শেষ পর্যন্ত ইসলামী একেবারে অস্পষ্ট করে দিয়েছে স্পষ্ট করে দিয়েছে বান্দার স্পষ্ট করে দিয়েছে। বান্দার মানে ক্ষমতাকে স্পষ্ট করে দিয়েছে এখন তারা বান্দাকে না মানে আল্লাহর বান্দা বলতে পারে না বান্দাকে আল্লাহর সৃষ্টি বলতে পারে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেহেতু দর্শন বিভিন্ন ভাবে এসেছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এসেছে একদিক থেকে আল্লার বান্দা বলা যেতে পারে আরেক দিক থেকে মানুষ প্রকৃতির সৃষ্টি বলা যেতে পারে মানে এই অবস্থায় তারা মানে পৌঁছে গিয়েছে অবস্থা তারা কারণ তারা এখানে দর্শনের কি করেছে ইনপুট করেছে দর্শন নিয়ে এসেছে যেটা দর্শন নিয়ে আসার কোন অবকাশ ছিল না এটা হল দর্শন নিয়ে আসার বিষয়টি এরপরে দ্বিতীয় নম্বর আরেকটি বিষয় আকিদার মধ্যে তারা নিয়ে এসেছে যেটি মূলত তৌহিদের পরিপন্থী সুন্নারের পরিপন্থী এবং ইমানের পরিপন্থী সেটা হচ্ছে এলমুল কালাম নিয়ে এসেছে এলমুল কালাম নামে এরকম কিছু শুনেছেন কিনা আপনারা এলমুল কালাম নিয়ে এসেছে এলমুল কালাম কি জিনিস আল কালাম হচ্ছে কথা আল কালাম হচ্ছে কি কথা আর আমাদের দেশে আছে আবুল কালাম এলমুল কালাম রাখি আছে নাম রাখে আবুল কালাম বাড়ি বড় যেন কথার পিতা সব সময় কথা বলতেই আছে বলতেই আছে বলছে তোমাদের দেশে আবুল কালাম রাখে কেন মানুষকে কথা বেশি বললে এই জন্যই আবুল কালাম বলে বুঝে আসছে আসলে তো জানা যে আবুল কালাম এ কথাটা শুদ্ধ নয় বুঝে আসছে কিনা আবুল কালাম হচ্ছে নাম আবুল কালাম বুঝলেন মানে মনে হয় যে সব সময় চব্বিশ ঘন্টা যে কথা বলে সে হচ্ছে আবুল কালাম মানে কথার কথা মানে সব ক্ষেত্রে বলতে মূলত বোঝানো হয় তাকে কালাম ল আল্লাহ রব্বুল আলমিনের কালাম আল্লাহ রব্বুল আলমিনের কালাম বুঝতে পারছি আল্লাহ রব্বুল আলমিনের কালাম এই নামে তারা একটা ইলম আবিষ্কার করেছে একটা বিজ্ঞান জ্ঞান আবিষ্কার করেছে একটা সায়েন্স আবিষ্কার করেছে যে সায়েন্সের নাম দিয়েছে এলমুল কালাম এই এলমুল কালামের টার্গেট কি টার্গেট হচ্ছে আল্লাহর কালামকে আল্লাহ গুল আলামিন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া এর উদ্দেশ্য হচ্ছে কালাম উল্লাহ আল্লাহর কিতাব যে আল্লাহর কালাম এটাকে অস্বীকার করা বুঝে আসছে যে এই কিতাব কোরআন যে আমরা তো বিশ্বাস করি কোরআন হচ্ছে কার কালাম আপনারা কি বিশ্বাস করেন আল্লাহর কালাম বিশ্বাস করেন আপনারা আপনারা কি মনে করেন আল্লাহুল কালাম প্রসঙ্গ তো একটা ঘটনা মনে পড়ে গিয়েছে সময় কথা বলতে পারবো না সেটা হচ্ছে একদিন আসমাই আসমাই ছিলেন বাদশাহারুন রশিদের সময় বাদশাহারুন রশিদের পরিষদের সবচেয়ে বড় কবি এবং আরব্য বড় কবিদের মধ্যে একজন বড় সাহিত্যিকদের মধ্যে একজন ছিল আসমা আই একদিন আসমাই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় দেখতে পেলেন যে একটা বেদহীন बेदुईन तरबारे बेदुनर भेसे ग्राम उटिर ऊपर आरोहन एम कोम मध्य तरबारी के बेधे धनुक हाथे नहीं सम्पूर्ण प्रस्तुति बेदुन मना है जो एखी जुद्ध प्रस्तुति आससे बेदुईन देख अग्रसर हसमाइर दिखे सामने दिखे इसे आसमाई के बलो आसमी ना आसमाई की तो छे ना आसमाई के बलो मिमबानी राजुल কোথেকে তুমি মিন মানে রজুল কোথেকে তুমি কোথেকে মানে তার পরিচয় জানতে চায় আসমাইয়ের কাছে তখন বললো রাজুলুর মিন আসমা আসমা গোত্রের এক ব্যক্তি আমি রাজুলুর মিন আসমা আসমা গোত্রের এক ব্যক্তি তখন বেদুইন আসমাই নাম শুনেছি আগে যেহেতু আসমাই তো মানে পুরা রাজ্যের মধ্যে প্রসিদ্ধ ব্যক্তি ছিল আসমাই বলে হাল আন্তা আসমাই তুমি নিজেই কি আসমাই কিনা বললো যে নাম আমি আসমাই মিন আই না আনতা তুমি কোথেকে আসতেছো তখন বললো যে মিন মসজিদ থেকে বেরিয়ে আসতেছে তো তখন তিনি বললেন এমন স্থান থেকে আসছি মসজিদ থেকে আসছি আর বলে না মিন কারণ নাও বুঝতে পারে তো বলতেছে মিন মৌদে এমন স্থান থেকে আসলাম ইউতলাফি হি কালামর রহমান যেখানে রহমানের কালাম তেলাওয়াত করা হয় তাকে রহমানের কালাম যেখানে তেলাওয়াত করা হয় তাকে সেখান থেকে আসলাম বেদুইন ব্যক্তি রহমানের কালাম তেলাওয়াত আলির রহমানের কালামুনিয়া তুতলা রহমানের কালাম আছে পৃথিবীর মধ্যে তেলাবাত করা হয় কি বলতেছো তুমি এটা কি বলতেছো জানতো না বেদুইন যে রহমানের কালাম আবার পৃথিবীর মধ্যে আছে যেটা তেলাওয়াত করা হয়ে থাকে বলেছে এরকম কিছু আছে রহমানের এমন কালাম আছে পৃথিবীর মধ্যে যেটা তেলাওয়াত করা হয়ে থাকে কি বলতেছো তুমি বলছো আছে বলছে তাহলে একটু আমাকে তেলাবাদ করে শোনাও তাহলে আমি আমাকে একটু তেলাবাদ করে শোনাও তখন আসমাই সুরা জারিয়াত পরে শুনালো ওয়াজারিয়াতজার বেদুইনিয়াত সুরা আজারিয়াত শুনালো আসমাই যখন সুরা আজারিয়াত পড়ে যখন সুরা আজারিয়াতের এই আয়াতে আসলো। একুশ নম্বর আয়াতের মধ্যে এই আয়াত যখন আসলো অফিস শ্যামা ইরেজ কুকুম ও ম্যা তু আদুন অফিস শ্যামা ইরেজ আয়াত যখন পড়ে শুনেলো আপনারা বুঝে গেছেন ঠিক না বুঝেন বুঝছেন না নাই আয় আয় ওই দেখতেছি চলবে না এটা আপনার আপনারা আল্লাহর কালাম শিখতে হবে শিখতে হবে চলবে না এগুলো শিখতে যখন এতটুকু পড়ল তখন বেদীন ব্যক্তি আসমাইকে বললো আসমাই তুমি এটা কি বলতেছ তুমি এটা কি বলতেছ দনুক ভেঙে ফেললো সাথে সাথে দনুক ভেঙে ফেললো তরবারি ভেঙে ফেললো বললো যে উট জবে করো উঠ জমে করলে করা হলো জবে করে উঠ লোকদের মধ্যে বিতরণ করে দিল বিতরণ করে দিয়ে গায়ের পোশাক খুলে ফেললো কিচ্ছু না এটা তো আপনারা বিশ্বাসই করেন না করেন কিনা না কেউ বিশ্বাস এটা করার আয়াত কিন্তু আমাদের রিজিক হচ্ছে কোথায় আমাদের রিজিক হচ্ছে চাকরিতে আমাদের রিজিক হচ্ছে চাষাবাদে আমাদের রিজিক হচ্ছে জমিনের ভিতরে কিন্তু আল্লাহ আসমানা বলতে রিজিক হচ্ছে মূলত আসমানে এ কথা শোনার পরে বেদিন ব্যক্তি সবকিছু ভেঙে যেহেতু কি কারণে আমি এইভাবে বেরিয়ে আসছি বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি আল্লাহর কালাম একবার শোনার পরে মানুষের মধ্যে এ ধরনের পরিবর্তন আসে আল্লাহর কালাম হচ্ছে শুধু বুঝতে হবে না বুঝলে আমাদের মধ্যে পরিবর্তন আসবে না বুঝলে এর প্রভাব আমাদের মধ্যে পড়বে না এই আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই আকিদার মধ্যে তারা আল্লাহ কালামকে স্বীকার করে কালাম নাম দিয়ে কালামের মাধ্যমে আল্লাহর কালাম যেটা যে কালাম আল্লাহ রব্বুল আলমিন করলেন যেটাকে কালাম হিসেবে বললেন যাতে আল্লাহর কালাম তারা শুনতে পারে কাফেরদের জন্য এই অবকাশ দিচ্ছেন আল্লাহ সুবানদের জন্য এই অবকাশ দিচ্ছেন যাতে করে মুশেদ ব্যক্তিরা আল্লাহর কালাম শুনে হেদায়ত লাভ করতে পারে এই লোকেরা ইমানদার ব্যক্তিরা আল্লাহর কালামকে বলতেছে আল্লাহ তাল্লাহার কালাম হতে পারে না কেমনি আল্লাহ তারা কথা বলবে এটাকে আপনার বিশ্বাস হয় এদের বিশ্বাস হয় না মানে তারা এর নাম দিয়েছে এলমুল কালাম না এটা হতে পারে না आल्ला कथा बोलो एकदम लोक बैरिएल्लाहर कलम क्यों स्वीकार कर लो आल्लाह रब्बुल आलमी कलम आल्ला रब्बुल आलमीर के बारत दे भोके प्रकाश करा विभिन्न भाषा जो भाषा प्रकाश कर इब्रानी भाषा प्रकाश कर আর যদি হিব্রু ভাষায় প্রকাশ করে তাহলে এর নাম হচ্ছে ইঞ্জিন সুরিয়ানি ভাষায় প্রকাশ করলে এর নাম হচ্ছে ইঞ্জিন এটা বিভিন্ন ভাষায় এটাকে কি করা হয়েছে বিভিন্ন ভাষায় এক্সপ্রেস করা হয়েছে প্রকাশ করা হয়েছে বিভিন্ন ভাষায় সেটাকে পেশ করা হয়েছে তুলে ধরা হয়েছে কিন্তু এগুলো আল্লাহ রবুল আলমিনের ভাব এই ভাবগুলো আল্লাহর অন্তরের মধ্যে উদ্রেক হয়েছে এই ভাবগুলোকে এরপরে জিবিল আমিনের মাধ্যমে বিভিন্ন ভাবে প্রকাশ করা হয়েছে বলে নৌজুবিল্লা আর এই কালামকে মূলতার মধ্যে কি করেছে আলোচনা করতে হবে মহতাজি অস্বীকার করেছে মহতাজারা কমপ্লিটলি অস্বীকার করেছে বলেছে যে আল্লাহ রব্বুল আলমিনের হতে পারে না আল্লাহ তারা কথা বলতেই পারে না মুসার সাথে আল্লাহ তারা যে কথা বলছেন এটা মোটেও সত্য নয় আল্লাহ তারা কথা বলতেই পারে না এটা এটাকে অস্বীকার করছে আল্লাহ তারা কথা বলে কিভাবে এটা হতেই পারে না অথচ আল্লাহ আলমিন কোরআনে করিমের মধ্যে স্পষ্ট বলে দিচ্ছেন এটা আল্লাহর কালাম এবং আল্লাহ তারা কথা বলেন আল্লাহ তার কথা বলেছেন এটাকে অস্বীকার করেছে মোতাজারা তারপরে আসলো আশারিরা আশারিরা কোনো যে আল্লাহ হাব্বুল আলমিনের কালাম বলতে কিচ্ছু নেই এই কালামটা হচ্ছে আল কালাম উল্লফি এটি শাব্দিক উচ্চারণ মানে এই উচ্চারণ গুলো এই লফ্ গুলো আল্লাহ তালার নয় আল্লাহ হাব্বুল আলমিনের হচ্ছে এই মধ্যে মানে কি হয়েছে তৈরি হয়েছে এই বাপটা পরবর্তীতে লফ্সে পরিণত হয়েছে লবস আল্লাহ তালা সৃষ্টি করেছেন বলেন নৌজিল্লা লফটা আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং এটা লবসটা মূলত কি নয় আল্লাহ রব্বুল আলমিনের খারাপ নয় এই অর্থে আল্লাহ হাব্বুল আলমিন যে মুতাকাল্লিম তিনি যে কথা বলতে পারেন বা কথা বলা যায় আল্লাহ রব্বুল আলমিন একটা সেফাত এটাকেই অস্বীকার করেছে বলছে না এটা কোনদিন হতে পারে না এরপরে মাতুরিদি যারা আছে তারা বলে যে না হতে পারে আল্লাহ হব্বুল আলমিনের ভাব তৈরি হয়েছে কিন্তু এই ভাবটাকে আল্লাহ হব্বুল আলমিন বিভিন্ন ভাষায় কি করেছেন তাহবির করেছেন বই প্রকাশ করেছেন এই ভাষার বহি প্রকাশটুকু মূলত আল্লাহ রাব্বুল আলমিন নিজে মানে আল্লাহ রবুল আহমিন মুখ থেকে বের হয় নাই এই কালামটা বহি প্রকাশটা হয়েছে সেটা আল্লাহ রব্বুল আহমিন মুখ থেকে বের হয় নাই বই প্রকাশটা আল্লাহ রাব্বুল আলমিন অন্যভাবে করেছেন বিভিন্ন ভাষার মাধ্যমে করেছেন নাহুজ বিত ইস্তেহার করার কোন দরকার আছে কোন প্রয়োজন আছে বা আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে এই দায়িত্ব নিয়েছেন এই সবটা পুরাটাই এলমুল কালামের আলোচনা সবটা কৃষের আলোচনা এলমুল কালামের আলোচনা আমি যেটা বলতেছিলাম যে এলমুল কালামের মধ্যে মূলত এই আকিদার মধ্যে তারা এলমুল কালামকে ঢুকিয়ে দিয়েছে যেমনি ভাবে ফালসাফা দর্শনকে ঢুকিয়েছে তেমনি ভাবে কোনটাকে ঢুকিয়েছে এলমুল কালামকে আকিদার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমাদের আকিদের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই কারণ আল্লাহ রাসুল সাল্লাহ উল্লী সাল্লাম এই আল্লাহর কিতাব কোরআন যে কালাম উল্লাহ আল্লাহর কালাম ছাড়া আর কোন বক্তব্য আল্লাহ রাসুল সাল্লাহ উলিয়াসাল্লাম এবং তার সাহাবিরা জানতেন না এবং এই বিশ্বাস সাহাবিরা পোষণ করতেন না সুতরাং আমাদের জানার দরকার আছে কিনা এগুলো এত কিছু আমাদের বিশ্লেষণের কালাম নিয়ে এটা বোঝানোর জন্য মোতা জেলারা কোরআনিক আয়াতের তাফিরকে মানে যত রকমে বিভ্রান্ত করা যায় যত রকমের অপব্যাখ্যা করা যায় মানে তাফসিরকে যত মানে দান করা যায় একটি মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে এই কথা বলা যে আল্লাহ কথা বলেন নাই আল্লাহ এখানে হচ্ছে আল্লাহ হচ্ছে কি সাবজেক্ট কাল্লামাটা হচ্ছে মানে সাবজেক্ট হচ্ছে আল্লাহ সুবান হচ্ছে কি এটাকে মানে এটার মধ্যে এ রাপ দেওয়া যায় না আপনার আর্মি যারা পড়েছেন তারা বলতে পারবেন মুসার মধ্যে জেল জবর আসে না মুসা এমন একটা মানে ব্যাপার যে এ শেষে আলিফ একটা আছে লম্বা আলিফ এই আলিফের কারণে জেস জবর তখন মোতাজরা বলতেছে না এই কেরাত শুদ্ধই না বরং কেরাত আল্লাহর সাথে কথা বলছে মানে আল্লাহ সাথে কথা বলে আরে ব্যাককল এটা তো মুসা যদি আল্লাহর সাথে কথা বলে তাহলে মানে দুই পক্ষ থেকে কথা রাখলে কথা তো হলোই না ঠিক না হবে কথা হবে যদি এটাও এই কেরাতটাও যদি মেনে নেওয়া হয় তাহলে মুসা আল্লাহর সাথে যদি কথা বলে তাহলে কথা তো একজনে বলতেই হবে অবশ্যই হয়েছে আল্লাহ ঠিক নাহলে তো মূসা আল্লাহর সাথে কথা বলতে পারেন না এটা গেল একটি আয়তের মধ্যে কিন্তু সেখানে গিয়ে আর কি করতে পারে নাই আয়তের মধ্যে আর মূসার কথা নেই তার প্রতিপালক তার সাথে কথা বলেছেন মুসার প্রতিবালা মুসার কথা বলতেছে এবার তো পড়ে গিয়েছে এই আয়াতকে তো আর করতে পারবে না এই আয়াতের মধ্যে দিয়ে বাসার করে উপায় নেই তখন বলছে না এই আয়াতটা মোতাসবে যে সমস্ত আয়াতের অর্থ জানা নেই মানে অর্থ নিয়ে গোল আছে সমস্যা আছে এই সমস্ত সমস্যার মধ্যে আয়াতটা পড়েছে আপনি মনে করেন আসলে আল্লাহ সুবাহ আমাদেরকে এগুলো তকলিফ দেন নাই এটা একেবারে ফালতু কাজ এবং আমাদের আলমুলারা এই ফালতু কাজগুলো করছে এই দেশের আলমুলারা এই ফালতু কাজগুলো করছে এলমুল কালাম পড়ানো হয় তৌহিদ পড়ানো হয় না কি তো তৌহিদ কোনো হয় না। কালাম পড়ানো হয় আমাদেরকে এলমুল কালাম পাড়াইতে পাড়াইতে আমাদের মানে বারোটা বাজায় দিয়েছে মানে এলমুল কালামের মানে সব মুখস্থ করায় আমাদেরকে আমরা মুখস্থ করেছি সব করেছি উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আল্লাহ হকবুর আলমিন কথা বলেন নাই এটা আল্লাহর কালাম নয় করান এটা সাব্যস্ত করা কত বড় জাহেরিয়ত হতে পারে আর এই জাহেরিয়ত মাদ্রাসাগুলোতে শিক্ষা দিচ্ছে এবং তাদের ইমান হচ্ছে এই জাহিরিয়াতের উপর এই লোকগুলো মসজিদের ক্ষতি মসজিদের ইমাম তাদের ইমান কতটুকু আপনি এবারে চিন্তা করতে পারেন আমাদের তো খোঁজখবর নেই আসলে আমরা তো জানি না যে আসলে এখানে এই যে মাদ্রাসাগুলোর মধ্যে আসলে কি কি জিনিস পড়ানো হচ্ছে পরে আকিদাস দুরস্ত হবে ঘুর থেকে आगे आगे तो मैं दूरस्थ हो दूर कथादा शुद्ध हो दूर कथा मैं आकिदा के जतटुक विभ्रांत दरकार आकिदा पड़ा विभ्रांत तौहि एलमुलवेश कर तृतय नम्बर आकटा एल के प्रवेश तृत्य नम्बर आकिदार मध्य प्रकार एल के इनक्लूड कर दुनिया क्यों जाो मोहदास এটা আরো ভয়ঙ্কর বেদাচ এটা হল এলমুত্তা সাউফ এটার নাম কি দিয়েছে একটা বই আছে আইন উলি আমি পুরাটাই পড়েছি আমাদেরকে এগুলো পড়ানো হয়েছে ৫০ পরীক্ষা এর উপর দিয়ে পাশ করে এসেছি আপনাদেরকে বললাম পঞ্চাশ নম্বরের পরীক্ষা এর উপর দিয়ে বাড়ি পরীক্ষা দিয়ে তারপরে পাশ করে এসেছে আইন আইল আইন আইন পুরাটাই বুঝে না আইন না পুরাটার মধ্যেই রং আল্লাহ এবং তার রাসুরের সাথে এগুলো ধৃষ্টতা ছাড়া আর কিছুই না আইলের নাম দিয়ে এগুলো এই ধরনের চালু করা হয়েছে যেগুলোর মধ্যে এটার নাম হচ্ছে এলমুত্তা সাউু আখিদার মধ্যে সেটাকে একসাথ করে দিয়েছে এই মুহুফের মূল পয়েন্ট কি মূল পয়েন্ট একটাই আর কিচ্ছুই না সেটা হল আল্লাহ এবং এই মখলুকাত এই সৃষ্টি জগৎ এই এর মধ্যে কোনো পার্থক্য নেই সবটাই এক জিনিস একটাই বক্তব্য কথা সেটা হচ্ছে আর এই যে ফারাক নেই কোন পার্থক্য নেই দুইটাই একই জিনিস খালেক আর মখলুক একই জিনিস খালেক তিনি আগে খালেক ছিলেন পরে মাখলুকের মাধ্যমে তিনি কি করেছেন নিজের প্রকাশ ঘটিয়েছেন মাখলুক সৃষ্টি করে নিজের প্রকাশটা তিনি গটিয়েছেন সুতরাং খালেকারের মধ্যে কোন ধরনের পার্থক্য নেই এটাকে ওয়াহে বলা হয় এই পন্থী যারা আছে মানে এই কায়েল যারা আছে এরাই হচ্ছে মূলত দৃষ্টিভঙ্গি পোষণ করা থাকে এবং এই মূলত এই আকিদার মধ্যে যোগ করে দিয়েছে এখন আকিদার মধ্যে তিনটা বেধাল থ্রি মিশ্রণ আমাদের বাংলাদেশে ওই যে এক ধরনের হার্বাল ওষুধ পাওয়া যায় না তিন চার প্রকারের মিশ্রণ করে মিশ্রণ করে এই তৌহিদকে আকিদায় পরিণত করেছে তভিদকে কিসে পরিণত করেছে আকিদায় পরিণত করেছে তিনটা মিশ্রণ দিয়েছে একটা হল এলমুল কি বললাম প্রথমটা এলমুল ফেলসেফা দর্শন আর একটা হল এলমুল কালাম আর একটা হচ্ছে এলমু তাসউ এই তিনটার মিশ্রণ দিয়ে এটার নাম দিয়েছে আকিদা এখন আকিদা বলতে মূলত বেদাতীদের পরিবেশ আসার আর কিছুই না এটা বেধাতিদের একটা পরিভাষা হয়ে গেছে এবং আকিদার উপর পরবর্তী সময় যতগুলো কিতাব হয়েছে প্রত্যেকটি কিতাবের মধ্যে এই তিনটি সামঞ্জস্য এই তিনটি এলেমের কোন সম্পর্ক আছে কোন সম্পর্ক নেই সলফে সালেহীন ইমান উপর যে কিতাবগুলো লিখেছেন এই কিতাবগুলোর সাথে এই তিনটি সম্পর্ক নেই সামান্যতম সেখানে পাবেন না সামান্যতম এলমুল কালাম সেখানে পাবেন না ফালসাভা সেখানে পাবেন না যেহেতু এই ফালসাফার কোন প্রয়োজন তাদের হয়নি এই ফালসাভার কোন প্রয়োজন তাদের হয়নি তারপরে তিন নম্বর হচ্ছে যেটা সেটা হল সালফেস আলহীন যে কিতাবর আহ সুন্না রেখেছেন কিতাবুর তৌহিদ লিখেছেন এগুলোর মধ্যে এই ধরনের কোনো বক্তব্য নেই তাহলে এই কথা থেকে আমি শুধু এতটুকু বুঝাতে চেষ্টা করলাম এই আলোচনা থেকে গোটা আলোচনাটা এই করেছি যে আকিদা শব্দটি মূলত যদিও কোরআন এবং হাতিসি মধ্যে ব্যবহার হয়নি কোথাও কোথাও যদিও স্বল্প সালিম ব্যবহার করে থাকে কিন্তু পরবর্তী সময় এটি বেদাহাতিরা এটাকে সংমিশ্রিত করে দিয়েছে এবং বেদাহাতের অনেকগুলো বিষয় এর মধ্যে সম্পৃক্ত করে দেওয়ার কারণে আকায়দ বলতে এখন যেটা বুঝায় সেটা হচ্ছে আকায়দ বলতে এখন যেটাকে বুঝায় এলমু তাসুফ এবং এলমুল ফালসমাকে বুঝায় মূলত এলমুল তৌহিদকে বুঝায় না মূলত এলমুল সুন্নাকে বুঝায় না এলমুল ইমানকে বুঝায় না যে ইমান সুন্না এবং তৌহিদ আল সুনতর জামাত যেটা কেউ কি করেছেন মানে যেই কিতাবটা মানে যে এলমটা আলোচনা করেছিলেন মূলত তৌহিদের আলোচনা শেখানো হয় না এজন্য মানে পরবর্তী সময় সালফে সালেহীন মূলত আকিদার এই বিষয়টাকে আকিদা হিসেবে উল্লেখ না করে কিতাবু তৌহিদ করেছেন। এবং লেটেস্ট মানে কিতাবুত উ উপর যে এই সমস্ত আলোচনাগুলো করেছেন এর শুরু করেছেন মূলত মানে এই গত শতাব্দীর আহ শ্রেষ্ঠ মুজাহিন শেখ মোহাম্মদ আব্দুল হাব রহমতুল্লাহ আলাই তিনি কিতাব উ নাম দিয়ে শুরু করেছেন আমি তখন সৌদি আরব যাইনি সৌদি আরব যাওয়ার জন্য মানে একখানে গেলাম ইয়ে একটু রেকমেন্ডেশন লাগে একটু তাজকিয়া লাগে আর কি যে মানে একটু প্রশংসাপত্র লাগে তো একজনের কাছে গেলাম বাংলাদেশেরই নাম বললাম না তো তার কাছে গিয়ে আমি বললাম যে মানে আমার একটু একটা তাজকিয়া দরকার আমি একটু দরখাস্ত করব। দরখাস্ত করবো কি জন্য কিতাব তহিদ পড়ছে মোহাম্মদিন আব্দুল হাবের এটা তো পুরাটাই শিরকে ভরা শিরকে ভরা এটা পুরাটাই যে শিরকে তখন আমি কিন্তু কিতাব উত্তহিদ আসলেই আমি হাব কথা বলতেছি আমি আসলে তখন কিতাব তৌহিদ পড়ি নাই তবে তৌহিদের মৌলিক যে বিষয়গুলো এগুলো সম্পর্কে আমার জানা আছে এবং অন্য বই পড়েছি আর উপর অন্য বই পড়েছি পড়ি নাই তখন এই লোকের এই শিরকে ভরা বলার মানে পরদিনে আমার ইয়ে হলো যে কিতাব তৌহিদ এটা মানে গুরুত্বপূর্ণ পড়া দরকার শির পুরা শির কিতাব উদ্দৌহিদ না হলে কিতাব কিন্তু শিরকে পড়া এটা কি জিনিস এটা একটু দেখা দরকার কিতাব তৌহিদ কালেকশন করে দেখলাম যে কিতাবের মধ্যে একটা শব্দ নিজের কোন এলাকা নেই পৃথিবীর যত রচনা আছে যত বই আছে এই বইয়ের মধ্যে মনে করেন লিখকের কিছু লেখা থাকে না কোরআন এবং হাদিস থেকে যেমন তখন লেখক তার কিছু মন্তব্য করেন লিখক তার লেখা লিখে দেন তার নিজের পক্ষ থেকে সংকলন করেন কিন্তু কিতাব তৌহিদ প্রথম থেকে শেষ পর্যন্ত উল্টায় দেখলাম যে কোরআন এবং হাদিস ছাড়া লেখকের কোন বক্তব্যই নেই লেখক শুধু শিরোনাম দিয়েছেন আর একটি বক্তব্য নিজের পক্ষ থেকে তিনি তৈরি করনি এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত কিতাব ও আসলে সত্যি কার একটা তৌহিদের কিতাব সত্যিকার একটা তৌহিদের কিতাব ওই জাহেল ব্যক্তি আসলে বুঝতে পারেন যে এটা যে তৌহিদ তৌহিদ যে মূলত আল্লাহ রব্বুল আলমিনের কালামদিক থেকে তৌহিদ মানে এর মধ্যে যেগুলো ইনক্লুড করেছে সবগুলো বক্তব্য তৌহিদের উপর নির্ভর করে করেছেন তো এই যে আকিদার যে মৌলিক কথার মধ্যে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা আমরা আলোচনা সেটা হচ্ছে সেলফ এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেলফ সেলফ সেলফ বলতে বোঝা যায় পূর্বসুরি যারা খারাপ কাজ করে গেছে এদেরকে সালফ বলা হয় বুঝলেন না সেখান থেকে সালেফ মানে যে অতিক্রম করে গেছে স্যালেফ অতিক্রম করে যাব কিন্তু আসেলফ বলতে বোঝা যায় ওই পূর্বসূরি যারা উত্তম কাজ করে গেছে যাদের অনুসরণ করা যায় অগ্রজ যাদের অনুসরণ করা যায় এরা হচ্ছে আসেলফ মানে যাদেরকে অনুসরণ করা যায় যারা অগ্রজ তাদেরকে বুঝানো হয় তাকে এই উম্মাতের সর্বপ্রথম যে আল প্রথম যে জেনারেশন যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা হাতে হাত দিয়ে এই দিনের উপর প্রতিষ্ঠিত ছিলেন তাদেরকে বুঝানো হয়েছে সালাফ বলতে তারা হচ্ছে সাহাবিরা আল্লাহ রসুল সাহাবিরা এবং আল্লাহ রাসুদ সাল্লাহ ইসলামের সাহাবিদের মধ্যে সবাই মূলত হেদায়ত প্রাপ্ত এই ব্যাপারে দুনিয়ার কোন আলেম দিমতোষণ করেনি শুধুমাত্র শিয়া যারা আছে তারা ছাড়া সবাই হেদায়তের উপর প্রতিষ্ঠিত ছিল সবাই হেদায়তের উপর প্রতিষ্ঠিত ছিল যত পন্থী থাকুক না কেন সকল পন্থী আলেমরা এই ব্যাপারে একমত যে আল্লাহ রাসুদ সাল্লাহ ইসলামের সাহাবি যারা ছিলেন তারা মূলত হেদায়তের উপর প্রতিষ্ঠিত ছিলেন তারা হেদায়তের উপর প্রতিষ্ঠিত ছিলেন তারা হেদায়ত থেকে বিচ্ছুদ ছিলেন না তারা হেদায়ত থেকে বিচ্ছুদ ছিলেন না তবে গনি আসছে নাকি না কতক্ষণ বাকি তারা হেদায়তের প্রতিষ্ঠিত ছিলেন তারা সুতরাং সেলফ বলতে এদেরকে বুঝায় তবে সেলফ শব্দটা এদের পরবর্তী সময় একদল লোকের উপর মানে প্রয়োগ করা হয় থাকে কাদের উপর প্রয়োগ করা হয় ওই সমস্ত ব্যক্তিদের উপর ত্লাগ করা হয় প্রয়োগ করা হয় সালাক শব্দটা যারা সাহাবিদের নিরঙ্কুশ অনুসরণ করতে পেরেছে সকল ক্ষেত্রে সাহাবিদের অনুসরণ যারা করতে পেরেছে যথাযথভাবে মানহাজ এবং আকিদার দিক থেকে মানহাজ হচ্ছে মেথোলজি মেথডের দিক থেকে কর্মপদ্ধতি কর্মনীতির দিক থেকে আর হচ্ছে বিশ্বাস চেতনার দিক থেকে বিশ্বাস এবং চেতনার দিক থেকে আর মানহাজের দিক থেকে যারা অনুসরণ অনুকরণ করতে পেরেছে নিরঙ্কুশভাবে এদেরকেও মূলত সালাফ বলা হয় থাকে এদেরকেও মূলত স্যালাফ বলা হয় থাকে সুতরাং এই অর্থে অনেকেই সালাফ করেছে যারা আমাদের পূর্ববর্তী যাদের অনুসরণ করা যায় এরা সবাই সালাফ আর সেলেফদের যারা অনুসরণ করে এবং সালাবদের দিকে যারা নিজেদেরকে সম্পর্কিত করে এদেরকে স্যালাবদের দিকে সম্পর্কিত করার কারণে এদেরকে বলা হয় স্যালাফি কি বলা হয় সালাফি সালাফি মানে যারা সালাবদের দিকে নিজেদেরকে নিজেকে সম্পৃক্ত করেছে বা সম্পর্কিত করেছে সালাফি স্যালাবদের থেকে সম্পর্কিত করেছে এটা কোনো গালি নয় এটা কোনো গালি নয় অনেকে মানে এখন গালিতে পরিণত করার জন্য চেষ্টা করতেছে বোঝায় এটা সালাফি আকিদা সালাফি আকিদা বলে তো অনেক ভালো সালফে সালিহিনের আকিদা যদি হয়ে থাকে এর চেয়ে উত্তম আকিদা আর কি হতে পারে এই সালাফি শব্দটা তাদের যারা নিজেদেরকে সালাফদের থেকে সম্পর্কিত করা হয় করে থাকেন তাদেরকে সালাফি করা হয় থাকে মূলত কোনো ব্যক্তি নিজের নামের পরে সালাফি হিসেবে নিজেকে দাবি করা অথবা নিজের নামের পরে সালাফি হিসেবে নিজেকে দেয়া এটি জায়জ কিনা বাইরে কতটুকু সঙ্গত এই বিষয় সম্পর্কে শেখ আব্দুল আজিজ বিবাজ রহমতুল্লাহকে প্রশ্ন করা হলো। প্রশ্ন করার পরে শেখ আব্দুল আজিজ বিবাজ রহমতুল্লাহ বলেন সালাফি শব্দটা মূলত প্রশংসার বিষয় অমুক সালাফি যেমন আব্দুল লতিফ সালাফি আব্দুল মতিনালাফি এমন আব্দুল সামাদ সালাফি এই ধরনের নাম দেওয়া উচিত নয় এ ধরনের নাম নিজের নামের শেষে নিজে দেয়া উচিত নয় নিজে উচিত নয় কারণ হল এই সালাফি শব্দটা যেহেতু সালাফদের থেকে সম্পর্কিত করা হচ্ছে এটা একটা সম্মানের বিষয় মর্যাদা বিষয় এবং নিজের মর্যাদা নিজে প্রকাশ করা এটি জায়জ নিজের প্রশংসা নিজে করা এটি জায়জ নেই এজন্য শেখ বিনবাজ রহমতুল্লাহ রায় বলেছেন এটা জায়জ আবার শেখ বিনবাজ রহমতুল্লাহ রায় আরেকটি কারণ উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই কারণেও জায়জ নেই যে মুসলিম উম্মার মধ্যে মানে সালাফি এবং খালাফি সালাফদের অনুসারে যারা এরা সালাফি আর খালাফদের অনুসারে যারা এলাকা মানে এই ধরনের সলাফি খালাফি হানাফি ইত্যাদি নাম দিয়ে মুসলিম উম্মার মধ্যে বিভেদ তৈরি করা তাফার রুখ তৈরি করা মুসলিম উম্মার মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করা এটাও ইসলামের মধ্যে বৈধ নয় এটাও ইসলামের মধ্যে বৈধ হয় সুতরাং উচিত নয় কোন ব্যক্তি নিজেকে সেলাফি হিসেবে মানে এভাবে পরিচয় করবে তখন শেখ বি রহমতুল্লাহকে বলা হল শেখ এটা তো আপনি ঠিক বলেছেন কিন্তু সমস্যা হচ্ছে বেদাতিদের থেকে আমরা কিভাবে তাহলে নিজেদেরকে ডিস্টিজ করবো বেধাতিরা তো এমনভাবে মানে বিস্তার লাভ করতেছে বেধাতিরা নিজেদেরকে মেধাতি পরিচয় দেয় না তারা তো সুন্নি পরিচয় দিচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের পরিচয় বহন করতেছে সুতরাং বেধাতিদের থেকে আমরা শূন্যের অনুসারে যারা আছে তাদেরকে আমরা কিভাবে মানে বিশেষত করতে চাই কিভাবে আমরা তাদেরকে বিশেষভাবে মানে চিহ্নিত করতে চাই বিশেষভাবে চিহ্নিত করতে পারব। বলবো যে হ্যাঁ যদি পরিচয়ের জন্য হয় তাকে মানে নিজের মানে বেদারি থেকে বেদাতিদের বিপক্ষে যদি পরিচয়ের জন্য হয় তাকে তাহলে কোনো ব্যক্তি অথবা কোনো দল যদি নিজেকে সালাফি বলে তার এটা গর্হিত নয় এটা নিষিদ্ধ নয় এটা নিষিদ্ধ নয় তাহলে বোঝা গেল যে যদি পরিচয়ের জন্য হয় সূন্যায়ের পরিপন্থী সুনায়ের বিপরীতে সেটাকে পরিচয় করে দেওয়ার জন্য হয় তাকে তাহলে কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী যদি নিজেকে সালাফি বলে তাহলে এটা গর্হিত বিষয় নয় এটা নিষিদ্ধ বিষয় নয় কিন্তু যদি নিজের প্রশংসা করার জন্য হয় নিজেকে প্রচার করার জন্য হয় অথবা অন্য কোনো দুনিয়াবি মার্কসেদ হাসিল করার জন্য হয় দুনিয়াবি কোন টার্গেট হাসিল করার জন্য হয় তাহলে কোনো সন্দেহ নেই সালাফি বক্তব্য ব্যবহার করা এটা জায়জ নেই মূলত সালফে সালেহীনের এই সালাফ যে যাদেরকে বলা হয়েছে এদের প্রথম সময় এদের পরিচয় এটাই ছিল সালাফ পরিচয় ছিল এদের এবং এই নামেই তারা পরিচিতি লাভ করেছেন এদেরকে সাহাবা বলা হতো এরা আল্লাহ রসুল্লাহম সাহাবু রসুল্লাহ সাল্লাম রাসুল্লাহ সাহাব হিসেবে পরিচয় লাভ করেন। এদের পরবর্তী সময়ে বেদাতের মানে যখন মুখোমুখি হলো। এই গ্রুপ যখন পরবর্তী সময় বেদাতের মুখোমুখি হয়ে গেল বেদাতিরা এদের মুখমুখি হয়ে গেল তখন এদের পরিচয় সত্যিকার পরিচয় তুলে ধরার জন্য আরেকটা নাম তাদের জন্য তৈরি করলো তারা এই নামটা হচ্ছে আহলুসুন্না ওয়াল জামা এই নামটা হচ্ছে কি আহলুসুন্না ওয়াল জামা क्या निजे आहल सुन्नवल जमा तैरि कर इंशाला सामने दार्शर मध्य हमें आलोचना करबू हम दार्सर एकटार मजेटर माझे कै कोमीटर दूर हो जाने समस्या है गत आलोचना की ग এরপরে আলোচনায় কি আসবে এটা যারা দর্শক আছেন হ্যাঁ শনিবার আসবেন উনি তো পরপর দুইটা করছেন যারা দর্শক আছেন তারা যারা এই দর্শকরা কি শ্রোতা আছেন তারা বলতে পারেন না যে আসলে আলোচনায় করেন হ্যাঁ উনি তো পরপর দুইটা করছেন তাহলে করেন তো সবাই জানবে যে আসছে দেখে যদি সুযোগ থাকে আমি ইনশাল্লাহ আসবো আর নলে তো উনি উনি আসবেনি যদি সুযোগ আমার যদি কোনো অন্য ব্যস্ততা না থাকে বা অন্য কোনো প্রোগ্রাম না থাকে আমি তাহলে আমরা মানে আলোচনাটা কন্টিনিউ করা যেতে পারে আলোচনা কন্টিনিউ করলে একটু সুবিধা হয় যে তারা বুঝতে পারেন যে আসলে কি আলোচনা হয়েছে এবং এর পরবর্তী কথাটুকু কি হবে ইনশাআল্লাহ তারা হাজা মোহাম্মদালা আলহিবি কঠিন প্রশ্ন দিবেন না ইলমুল কালামের মাধ্যমে আল্লাহর কালামকে অস্বীকার করে লাভ কি আল্লাহর কালামকেও স্বীকার করে লাভ কি লাভ হচ্ছে তারা মনে করেন যে আল্লাহ আলামিন কে যদি বলেন যে আল্লাহ তালার কালাম নয় এটা আল্লাহ তালার মানে একটা ভাব আর তাহলে আল্লাহ তালার পবিত্রতা সাব্যস্ত করলেন তাদের ধারণা হচ্ছে আল্লাহর পবিত্রতার মাধ্যমে সাব্যস্ত হয় কিভাবে পবিত্রতা সাব্যস্ত হয় আমরা যারা কথা বলি আমাদের এই কথা এই কথা আমি যে কথা বললাম সাইফুল্লাহ যে কথাটা বললাম ঠিক আছে এই কথাটা বের হয়ে গেছে কিনা আমার মুখ থেকে বের হয়েছে না বের হয়ে যাওয়ার পরে কথাটা কোথায় গেল শেষ শেষ বুঝে আসছে হয়ে গেছে। তারা ধারণা করেছে যে আল্লাহ রব্বুল আলমীর কালামও এই ধরনের আল্লাহ তালার কথা বললে তো আল্লাহর কথা তো শেষ হয়ে যাবে তো আল্লাহর কথা যদি শেষ হয়ে যায় তাহলে তো আল্লাহ তালাই শেষ হয়ে গেলেন বুঝে আসছে কিরা এই আল্লাহ রব্ুল আলমকে পবিত্র করতে হলে তাহলে আল্লাহর কালামকে অস্বীকার করতে হবে এগুলো এখানে অনেক কথা আছে সেগুলো ইনশাআল্লাহ তারা কালাম উল্লাহ সম্পর্কে যখন আকিদা আলোচনা আসবে কালাম উল্লাহার পয়েন্ট আলোচনা আসবে আমরা আরো কিছু কথা ইনশাআল্লাহ তালা পেশ করব। মানে তাদের কথা হচ্ছে আল্লাহকে যদি পবিত্র পূত পবিত্র করতে হয় আল্লাহ রব্বুল আলমিনের তাকদিস যদি করতে হয় পবিত্রতা বর্ণনা করতে হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কালামকে অস্বীকার করতে হবে কারণ আল্লাহ তারা কথা বললে তো তারা আল্লাহর কথা হাদিস আল্লাহর কথাটা হচ্ছে মানে নতুন জিনিস তো নূতন কোনো জিনিস তো মানে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সম্পৃক্ত হতে পারে না এটা আল্লাহ সিফার হতে পারে না এটা আল্লাহ সৃষ্টি এটা আল্লাহ সৃষ্টি হতে পারে নতুন যত জিনিস আছে আল্লাহ রাবুল আলম জিনিস তো আল্লাহ সৃষ্টি সুতরাং আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর সৃষ্টি কোরআন আল্লাহ রাবুল আলম কি নয় সেফাত নয় আল্লাহ রাবুল আলমীর নয় এত পরিশ্রম করে আলিমদের কি উদ্দেশ্য এক কথা উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আল্লাহর পবিত্রতা সাব্যস্ত করার জন্যই তো আল্লাহ হাত বলতেছে আল্লাহর হাত যদি সাব্যস্ত করে তাহলে তো মানুষের হাতে সাথে সামঞ্জস্য হয়ে যাবে সাদৃশ্য হয়ে যাবে এজন্য বলছে আল্লাহ তালার হাত নাই আল্লাহ রব্লুল আলমিনের হাত তার কুদ্রতকে বুঝিয়েছেন কেন এটা করতেছেন এত কষ্ট করে আল্লাহ হাব্বুল আলমকে পবিত্র করার জন্য বুঝে আসছে কিনা কিন্তু তাদের এই ধারণা নেই যে আল্লাহ হাব্বুল আলমিনকে পবিত্র করার জন্য আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে কি মানে কোনো অপবিত্র ধারণা দিয়েছেন কিনা বিল্লাহ ब्बुल हाथ नहीं दिए लाइसा कमेस्तर तुलना नहीं दुनिया तुलना नहीं कर लेते तबसे बड़ा विभ्रांति मुता आयो आयत गल्ला एकाधिक अर्थे प्रयोग कराधिक अर्थे प्रयोग करो मुतेसाबेहत मेगो आयात ग जगू हदिसर माध्यमे अर्थ बुझा गोरा मैं जा बुझे त আর যেগুলো সম্পর্কে সলফেস আলহীন থেকে কোনো বর্ণনা পাওয়া গিয়েছে সলফেসালীহীনে বর্ণনাকে মেনে নিতে হবে আর বাকি যেগুলো সম্পর্কে কোনো বর্ণনা পাওয়া যায় নাই সেগুলো আমরা শুধু বিশ্বাস করব। এতটুকু বিশ্বাস করবো যে এগুলো আল্লাহ আয়াত যেমন উনি কারর্থ করে বহু জানে বহু অর্থ করেছে কিন্তু সমস্ত অর্থই ইস্তেহাদের মধ্যে অন্তর্ভুক্ত এগুলো আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম করেননি সুতরাং এটাই হইলে মত হাত এগুলো অর্থ আসলে স্পষ্ট করে বুঝা যাচ্ছে না ইমান ও মধ্যে পার্থক্য কি ইমান ও আকিদার মধ্যে আমাদের দেশের এক আলেম বড় আলেম একদিন আমি একটা আলোচনার মধ্যে ছিলাম তিনি পার্থক্য করেছেন খুব অভিরব একটা পার্থক্য করেছেন বলছে ইমান হচ্ছে মূল আর আকিদা হচ্ছে মানে আকিদার মধ্যে পার্থক্য করেছেন ইমানটা হচ্ছে মূল আর আকিদা হচ্ছে শাখা এটা হল এটা পার্থক্য করেছেন নাউজ বিল্লাহ না ইমান হচ্ছে মূলত ইসলামের মৌলিক পরিভাষা মানে যার উপর আল্লাহ আল্লাহিন মানে মুসলমানদের দৃঢ় বিশ্বাস ও বিষয়গুলোকে যার সাথে সম্পৃক্ত করেছেন এটা হচ্ছে ইমান আর আকিদা হচ্ছে মূলত কিছু বদ্ধমূল ধারণা এই বদ্ধমূল ধারণাটা ইমানের পর্যায়ে উত্তীর্ণ হতেও পারে ইমানের পর্যায়ে নাও যেতে পারে বদ্ধমূল ধারণাটা ইমানের পর্যায়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ নেই কখনো কখনো বদ্ধমূল ধারণা এমনি হতে পারে পারে কিন্তু ইমানটা হচ্ছে মূলত এমন একটি বিষয় যে বিষয়টা আল্লাহ আলমীর নির্দেশের মাধ্যমে আমাদের পর্যায়ে উত্তীর্ণ হয়েছে সেটা হচ্ছে ইমান এরপরে বাংলাদেশের দারুলুম দেব বাংলাদেশের দারুলুম দেব অনুগামী কমি মাদসাগুলোতেও কি এলমুল কালাম এলমুল তাসুফ ও ফালা সুফা পড়ানো হয় এখনো পড়ানো হয় কি বলছে আপনারা তো মানে এখনো কোথায় আছে বলতে পারবেন গ্রামের ভিতরটা এটা চলবে না এমন পড়ানো হয় যে প্রতিদিন কালাম পড়াচ্ছে প্রতিদিন আকিদার উপর এলমুল কালাম পড়াচ্ছে এবং আল্লাহ হাবুল আলামিনকে টুকরা টুকরা করে প্রমাণ করতেছে না উজ বিল্লাহিন দারেক আমাদেরকে এগুলো পড়ায় এগুলো আমাদেরকে পড়িয়েছে শিক্ষকরা উস্তাদরা আল্লাহদাত করুক তাদেরকে যে আল্লাহ রবুল আলমিনকে ভাগ করতে করতে করতে করতে করতে করতে মানে সৃষ্টি জগতে যদি আপনি ভাগ করেন ভগ্নাংশের এক পর্যায়ে গিয়ে আর ভাগ করা যাবে না যাবে নাকি হ্যাঁ ভাগ করতে করতে করতে করতে একটা গিয়ে এটার নাম হচ্ছে আলজুজা এটার নাম হচ্ছে বলে আলজুজুল্লাহ জিলাই এত মানে এমন অংশ যে অংশটুকুকে আর বগ্নাংশে পরিণত করা যায় না তখন তারা বলছে যে হ্যাঁ এই এমন একটা অংশ যে অংশটুকুকে বগ্নাংশ করা যায় না সেটাই হচ্ছেন আল্লাহ পার্টিক্যাল মধ্যে একবার এটাতে বহু ইসলামিক বইয়ের মধ্যে আছে হাজা ওসল্লাহ